অপকার করেছে তত লোকের উপকার এক লোকের নতুন আলোক পাপ দুরন্ত ব্যাধি থেকে আরোগ্য লাভ পাবে আমার আসন্ন আমার আসন্ন এইবার এইবার শুরু হোক আমার নাম আমার অর্থ জানি না কে কেন এই নাম দিয়ে দেখেছিলেন কিন্তু এই নাম যখন গ্রহণ করেছি আমি আসন্দ্র হিমাচল ব্যাপী আমার বিশাল সাম্রাজ্যের প্রজাপুঞ্জের কোন শোক রাখবো না রাজঘোষে সঞ্চিত যত কিছু অর্থ আমি আজ থেকে প্রজাদের হিত সাধনে অর্থ দান করব এই মহাসভায় আমার করছি যুদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধ যুদ্ধ নিষিদ্ধ বলো কি আর হ্যাঁ মহাশক্তিবিখ্যা যুদ্ধ নিষিদ্ধ কলিঙ্গ যুদ্ধ জয়ের পর ক্লান্ত অবসন্ন আমি গ্রহণ করি বৌদ্ধ ধর্ম করি যুদ্ধ আর তা ঘোষণা করতে আজকে এই মহাসম্মেলন এই মহাসম্মেলন আর পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ থাক যুদ্ধ নিষিদ্ধ ঘোষণা করছি আমি কোন যুদ্ধে পরাজিত হয়ে নয় সর্বযুদ্ধে সর্বজয়ী হয় আমি বুঝেছি যুদ্ধের জয় জয় নয় মানবতার পরাজয় যুদ্ধের প্রকৃতির একটা ব্যাধি স্বাভাবিক মানুষের সেটা ধর্ম नितान प्रयोजन तरह बिराट सैन्य बाहर बाकी अंश देश और समाज सेवार তারা এই বিশাল দেশের পথ ঘাট নির্মাণে জলাশয় খননে কৃষি উন্নয়ন আশা করি আমার এই সার্বভৌম উৎসবে আমার এই ঘোষণা হবে সমাতন রাধা কৃপ্ত অর্শ তোমার পিতা সম্রাট বিন্দু সারের মৃত্যুর পরে তোমাকে সিংহাসনে স্থাপন করতে সাহায্য করেছিলাম আমি এবং সেই সাহসেই বলছি কাছ থেকে যুদ্ধবিগ্রহ তুমি ত্যাগ করছ অথচ অথচ পৃথিবীর বিশালতম সাম্রাজ্য স্থাপনে তুমি প্রতিজ্ঞাবত প্রতিজ্ঞাবদ্ধ ছিল কিন্তু সেই সাম্রাজ্য স্থাপন করব আমি বাহিন সেবা প্রেম ও সেবার অভিনবন অস্ত্রে निर्दिष्ट सिंह से कल्याणी कन्या मित्रा आज सार्वभम उत्सव शुभलग्ने तुमरा महा गुरु उपगुप्त आशीर्वाद दिए অবিলম্বে যাত্রা কর শুধু সেই সিংহ প্রেম সেবার অভিযানে জয় করো রাজ্য বিভাগ তোমার বিদ্রোহের জন্য আমি তোমাকে দণ্ড দিচ্ছি তুমি তুমি তুমি সিংহ অভিযান আমার জীবন বিভাগ আমার জীবনে আমার জীবনে এত আর কখনো আসেনি সম্রাট সম্রাটকে প্রয়ুপ্তের উপদেশ গ্রহণ করতে লালন্দ যাত্রা কর তোমাদের সিংহ যাত্রাকালে আশীর্বাদ করতে আমিও উপস্থিত থাকব সংম সরনাম সরন করছি আমি বিবাহসের প্রস্তাব প্রিয় বন্ধুগণ আর একটি ধর্ম আর একটি আপনাদের সামনে এবার উদঘাটন করছি আমার জীবনের সর্বাপেক্ষা চমকপ্রদ একটি ঘটনা দুঃখ যার জন্য আজ এই সার্বভৌম উৎসবে যোগ আমার হয়েছে অভাবনী অমার্জনীয় এই বিলম্ব দয়া করে একটু ধৈর্য ধারণ করে সকলে স্থির হয়ে বস আজকে এই মহা আমার এই বিশাল সাম্রাজ্য দেহ আমার এই বিশাল সাম্রাজ্য দেহে আমার প্রিয় রাজন্যবর্গের সামনে কি বক্তব্য রাখ সেই কথা এক বলে নির করার জন্য কত রাত আমার স্বয়নাগা অর্কলবদ্ধ করে একাক শয্যাগ্রহণ অবিশ্বাস অলৌকিক ঘটনা বা দুর্ঘটনা কি সেই ঘটনা সম্রাট দেখতে থাকি অত্যাশ্চর্য এক স্বপ্ন একটা স্বপ্ন স্বপ্ন যে কত মারাত্মক হতে পারে সবিষ্কারে তা বর্ণনা করছে আপনারা কল্পনা নেত্রে প্রত্যক্ষ কর আমার সেই জীবন স্বপ্ন অথবা স্বপ্ন জীবন মঞ্চে আলোক স্থিপিত হয়ে মনে হতে লাগলো যেন আমার মন মনে কেক মন মন আমার মনে আমার চার পাশে কারা অস্ফুট স্বরে পাতা পলচ কিছু ক্ষণ পরে মনে হলো সেই কথা বার্তা যেন বাদুবা क्रमे क्रमेानुबाद उच्च ग्रामे उठल एवं परिणत हल आत्मकल सविस्ए अनुभव कर ला कंठस्व ईश कंठस्वर अंग प्रत्यंग এবং তারা তাদের প্রতি মুক্তি ধারণ করে আমার দেহ হতে নিষ্ক্রান্ত হয়ে আমার ঈশ্বজার চার বিবাদ বিবাদরত। একে অঙ্গ প্রত্যঙ্গের আবির্ভাব দেখা গেল হস্ত পদ প্রভৃতি অঙ্গ মানুষের দেহ ধারণ করে দাঁড়িয়েছে দেহে অঙ্কিত আছে তাদের সস্য পরিচয় প্রতীক চো কাকা কারো কারো চা কাকা কারো আমি আমি আবার বলছি সম্রাটের ওই স্বর্ণ মুকুট প্রতি উৎসবে প্রতিভ তার মস্ত ধারণ করবে এই চিরাচরিত অধিকার আর আমি মানব না ওই রাজমস্তকের চেয়ে এই রাজহস্তি সে কম প্রতিটি যুদ্ধ জয়ের অসীধারণ করেছে কে আমি এই হস্ত এখন থেকে ওই স্বর্ণ মুকুর ধারণ করে থাকি আমি পদক্ষা যায় আমি সম্রাটের এই শ্রীচরণ এক পা আঘাতে হলে সেই আমি এক পা পিছোতে হলেও আমাকে বাদ কি সম্রাট কি বসে বসে হাত পাখায় হাওয়া খাবেদের তোমরা সব যে চুপ করে রয়েছ যে তোমরা কিছু বলো চক্ষু মিস যদি উচ্চ মাসে আমি চক্ষু রত্ন আমি আছি তাই আলো সব অন্ধকার এর বেশি আর কিছু অন্ধকারে হাঁটবে কাবে চাল খাবে খাও পরে মর তো মর পরের গলা কাটতে গিয়ে নিজের গলায় কাটো কর করু आपनी बास ले तो तो एक तभी तो नामा सम्राट सब सबसे सब तबीना सब करुप्तचर ए देखी एरा सब बापर नाम टाइम भूल আরে আমি রাজার নাসিকা আমার নিঃশ্বাস প্রশ্বাস এই না সম্রাটের জন্ম জীবন আমি চলছি তাই সম্রাট চলছে আমি সম্রাট আর নেই আপনি কাজেই স্বর্ণ মুকুটের আমার জীবন বেঁচে গেছে সম্রাট এখনো জিউ হওয়ার উপর কোন কর মশাল তাই যা যা খুশি বলে যেতে পারছি সবার বুকে সব শুনছি আর মনে মনে একটা কথা উত্তর দেবে তোমরা সম্রাট বেঁচে আছে খাদ্য খেয়ে আমি জীবন হয়েছি তাই না খাচ্ছি রস পাচ্ছে রসস্ত সম্রাট কখনই বা সম্রাট কথাই বা বলছেন তুমি হাত তোমার সাজ তুমি চোখ তোমার সাজ তুমি কা তোমার সাজ নাকি তুমি পা তোমার সাথ সুতরাং এসব ফাঁসির কথা মান অভিমানের কথাও আমাদের দাবি আমাদের অধিকারের কথা আ সকলে শান্ত হোক গুরুত্ব বুঝে सम्मान बहन कर সকলে চিৎকার করে আমি আমি আমি কিন্তু খুবই দুঃখের বিষয় আমাদের মধ্যে কে পাবে সে বিষয় তাহলে যার যা খুশ কিন্তু একটা বিষয় আমরা সবাই আত্মা রাজবাস্তবকে ওই স্বর্ণমুখের চিরকালের অধিকার আর হবে না সকলে নিশ্চয় নিশ্চয় স্বর্ণ মুখুর আমার জুটছে না তখন আমিও আজ থেকে অশিধারণ করব না আমি আর আমি আর চলব না আমি আজ বদি চক্ষু আমি আজ থেকে অন্ন আমি আজ থেকে সম্রাট কাতর এখানে আমার এখন আমার সকটা অবস্থা বেঁচে আছি কিনা সেই সন্দেহ হচ্ছে আমি অচল অন্ন থাকতেও আমি প্রতিভা থাকতেও আমি ক্ষুধা নিবারণে অসমর্থ আমি যেন ক্রমশ নির্জীব হয়ে পড়ছি মনে হচ্ছে আমার মুহূর্তে আমার অঙ্গ প্রত্যঙ্গ দেহ থেকে বিচ্ছিন্ন পরস্পর বিবাদে নিজেরাও নিজেরাও স্তেজ এবং আমার বোধ হয় অন্তি মুহূর্তে ও, ও, ও, বসেছি আমরা দেখছি আমরা নিজেরাই মারা যাচ্ছি কত আর সেই সঙ্গে সম্প্রচক হয়ে থাক কিন্তু এই তো আমরা চাইনি কিন্তু এই তো আমরা আলাদা হয়ে মার মধ্যে বসেছি নিশ্চয় কর্ল নিশ্চয় সকলে আমরা মিলেমিশে ছিলাম বলেই আমরা ছিলাম চন্দ্র সম্প্রাস কর্ল ছাড়া ছাড়ি হয়ে তো গেল চক্ষু কারো কোনো দাম নেই মস্তক মুখ উঠলেন সে তো আমাদেরই পাতা আমাদের উঠল বটই তো বটই তো বটই তো তবে আর দেরি নয় তারিত তবে আর কেন আমরা সব এক সকলে সকলে আমরা প্রত্যেকে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে গান ছড়া ঠিকা গেছে ঠিক হয়ে উজ্জ্বল মনে হল আমার জীবন ঘিরে পেলাম সামাজিক সহযোগিতার অর্থে সুগঠিত এক জাতীয় মহাজীবনের সেই মহা স্বপ্ন আর আমার এই সার্বভৌম উৎসবে সমাগত বিভিন্ন অঙ্গরাজ্যের রাজন্যবর্গ আমার প্রিয় প্রজাপুঞ্জ আপনারা যথার্থই আমার অঙ্গ প্রত্যঙ্গ আপনাদের অকুণ্ঠ সহযোগিতাতে গড়ে উঠবে আমাদের স্বপ্নের সেই মহাভারত যার বর্ণবাণী মানব জীবনের সেই পরম সত্য ঐক্যই বিকাশ অনেককেই বিনাশ সংযুক্তি জীবন বিযুক্তি মৃত্যু এই মহাশত্বের জয় হোক মহাভারতে জয় হোক এতক্ষণ ধরে আপনার যে নাটিকাটি শুনলেন এই আমি পড়েছি আমি শুনেছি আপনার দেখলেন বৃক্ষ যখন ফল বন্ধ করে তখন বৃক্ষ থেকে আবার একটা আমি জানি না। পৃথিবীর ইতিহাসে ছিয়াশি বছর সেই কোন নাট্যকার নাটক দিয়ে যাচ্ছে কবি কবিতা লিখতে পারেন ঔপন্যাসিক গল্প রচনা করতে পারেন প্রাবন্ধিক প্রবন্ধ লিখতে পারে কিন্তু নাটক নৈক নাটক লেখা ভাঙ নাটকের একটা ফর্ম আছে এটা একাঙ্ক্ষিকা এর ধর্ম সর্বত্র পরিলক্ষিত হয়েছে হয়েছে আজকের সময় সংযুক্ত এবং বিযুক্তি সংযুক্তি এবং বিযুক্তির অর্থাৎ ন্যাশনাল ইন্ট্রিগ্রিটি অর্থাৎ তিনি বুঝবেন যিনি না বুঝবেন তিনি বুঝবেন না এটা সাধারণত অভিনয় করতে গেলে এক্সিকিউশনে নাটক বোঝা যায় যেমন অ্যানাডেমি পড়ার পর মৃতদেহ না কাটলে রিসেপশন টেবিলে না গেলে যেমন আটারি ভ্যান ইত্যাদি নানা রকম পাওয়া যায় না তেমনি নাটক যতক্ষণ না অভিনয় হচ্ছে ততক্ষণ তাকে বোঝা যায় না কিন্তু নাট্যকার এই ছিয়াশি বছর বয়সে নাটক কেমন করে পড়তে হয় তা আপনাদের দেখিয়েছেন তিনি একাধারে ওই হস্তপদ থেকে আরম্ভ করে উপ রাধাগুপ্ত এবং অসলকে তিনি বলেছেন আমার প্রতি মুহূর্তে ভয় হচ্ছিল যে তিনবার যা পেসমেকার করেছে দাদা কেন বললেন না এই হ্যাঁ এই স্ক্রিনটা তিনি সহ্য করে আপনাদের শোনালেন এটা হচ্ছে রসবৈশ রসভাবের কথা যেমন রায় রামানন্দ তিনি শ্রীমন্দিরে নাটক রচনা করতে। এবং নিজ হস্তে সঠী সঙ্গে অঙ্গ রচনা করে পাঁচ গানের সুখ তিনি দিতেন তিনি নাটক রচনা করতে। আর তিনি সেই নাটকের অভিনয় দেখে রসবৈশ রসভাব প্রাপ্ত হতে। অর্থাৎ রসের ওপরে বসে তিনি রসভাব গ্রহণ করে সমাধি কেউ যেন ঠিক তেমনি কাজী मानुष्ट्राद्य तत्व आलोचना बहु बोलू बहिरंगे आसर एखे तत्व नारा देवासी से आ দেবাশিস জানেন যে ক্লাসে যে তত্ত্ব পড়ানো হয় সে তত্ত্ব সবসময় এক্সিকিউশানের সময় সে তত্ত্বকে সামনে রেখে করা যায় না আর ভরতের যে নাট্যশাস্ত্র তাকেও সামনে রেখে নাটক রচনা করা যায় নাটক সে নিজের মতন রচিত হয় এবং সমালোচকের দরজায় সমালোচনা যখন তিনি করেন তার থেকে অনেক জিনিস তিনি বার করতে পারে। गल्प एक अंग प्रत्यंग जिनार मैं रूल कर তারই অঙ্গ প্রত্যঙ্গলেন স্বপ্ন দেখলেন এই তাকে নিয়ে কাহিনী সুতরাং এটাকে যদি দুটো গল্প বলে কেউ বলেন তিনি আজ এই নাট্যসৌ সংস্থার নবগৃহে এসে আমার খুব আনন্দ লাগছে আনন্দ লাগছে এই একটু এগিয়ে এসেছেন তো নর্থের লোক তবু মনে হচ্ছে একটু কাছে কথা খুব সুন্দর আমি পরবাসী হয়ে থাকাচ্ছ আহ বড়বাসে না থেকে নিজের ওপরে নির্ভর করে থাকলে সেটা তো আরো সুন্দর হয় কাছাকাছি সেই সৌন্দর্যটাই আমার চোখে বেশি করে লাগছে জীবনের অনেকগুলো পঁচাত্তরটা বসন্ত পেরিয়ে গেল যাই যাইও আমি সেখানেও এই অঙ্গ গুলো ক্রমশ হয়ে যাচ্ছে এই যে ডিট্যাচমেন্ট এটা কতদিন আছে আমাকে বলতেও আর বলবেন তো হয়তো আপনিও তো মোটাই এখনো সেই সাধারণ অঙ্গালের সঙ্গে যুক্ত হয়ে আছি তবে আপনাদের একটা কথা আমি বলি আমি আছি বলে যতটা হওয়া সম্ভব ছিল আরো ডিট্যাচমেন্ট ততটা হয়তো হয় না আপনারা দেখেছেন সে গত বাইশে আগস্ট আমি এ সম্বন্ধে একটা আবার ইন্টারভিউ নিতে এসেছিলেন আমি তাকে সবই বলেছি थिएटर तबीन्द्र भारती रवींद्र भारत थे जरा कृतज्ञ हम दुर्भाग्य त्लैम চলছে যাই হোক আমরা আজকে বড় দৈন্য দশায় আছি ক্ষেত্রে একটি নাটক যখনই নতুন নাটক নতুন ভাব ভাবনা নিয়ে আসে তখন মনে হয় जीवन सरोवरेक्टी पद्म फुटे उठे आज के हमार मने